মে বারে মহেন ঠিক হিসেবে উনিশ সাতান্ন সালে ব্রিটেন তারপর উনিশশো পঁচাত্তর সালে অর্থাৎ সেবা করেন বিশেষ করে বাংলাদেশে উনি প্রচার করেন তারপরে দেখলাম তিনি বিদেশে জন্মগ্রহণ তিনি বাংলা হিন্দি ইংলিশ ভাষা দেখতে পাবেন এই শুনেছি আমি নিজেই দেখে না এছাড়া মহারাজের অনেক গ্রন্থ আছে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের সাজানো আছে রামায়ণ আছে ব্রহ্মচার্য কৃষ্ণ ভাবনা তারপর অনেক গ্রন্থ আছে মহারাজ দেখেছেন এবং গ্রন্থ পড়ে অনেকে জীবন পরিবর্তিত হচ্ছে তা আজকে আমরা ভাগ্যবান মহারাজকে আমরা পেয়েছি যদি ব্যস্ত থাকে আপনারা তিনবার আমাকে আদেশ চাচ্ছেন হরি বাবু আমি তিন বা হারি বলাম কিন্তু নাম উপদেশ গুরুর নাকি তো হরি কথা অনেক আদেশ পাইছি হরি কথা বল যাতে আপনারা সকলে আনন্দ পাবেন কিন্তু আমি আমার গুরু থেকে শুনেছি যে সবকিছু যা আমরা করি আমরা যাতে কৃষ্ণের আনন্দ হবে যদি তাহলে আমরা ও আনন্দ পাব কিন্তু আমাদের উদ্দেশ্য যদি থাকে যে আমাদের আনন্দ হবে তো সেই তো ভক্তি নাই তো তো মনে করা উচিত যে সবকিছু তো আজকে শুধু আজকে নয় প্রতিদিন হাড়ি কথা বলতে হবে তো হরি। কথা অনেক স্তর আছে যেমন রাধা কৃষ্ণ প্রেম ভাব গোপী লীলা ইন্দ্রিয় সংজম করা যে এই জড় জগত দুঃখময় আছে তো কি কথা বলবাব আজকে যে জগৎ দুঃমায় আছে না রাধা কৃষ্ণ নিখুঞ্জ প্রেম লীল সম্বন্ধে রাধা আপনারা সকলে কৃষ্ণ প্রেম কথা তো আপনাদের মধ্যে খোঁচ লোকজন আপনাদের ইন্দ্রিয় গুলো সংযম করেছেন তো আপনারা কি জন্য মনে করছেন যে আপনাদের অধিকার আছে রাধা কৃষ্ণের লিখুঞ্জ লীলা কথা শোনা আমরা যদি সায়েন্স সম্বন্ধে কথা বলি আমরা কি শুরু থেকে ইমসি স্কোয়ার এইসব কথা বলবো ছোট ছেলে মেয়ের যখন সব প্রথমে স্কুলে যায়। তো তাদের ওইসব ওইসব শিক্ষা দেওয়া হয় না আমি শিখেছি আজ স্কুলে টু খুব ভালো । সারা বিশ্ব প্রচার কৃষ্ণ ভক্তি প্রচার বিশেষ করে এই বিষয়ে যে দেহ দেহি মনে শরীরে মালেক মনে আত্ম ভিন্ন আছে তো শিলপ্রভাত হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর হরম ভক্ত অবশ্য কারণ কালি কালে ধর্ম কৃষ্ণ নাম সংখিত কৃষ্ণ শক্তি বিনা নহে থান সবাই আপনাদের মোবাইল বন্ধ করো প্রার্থনা আছে নিবেদন আছে সকলের কাছে মোবাইল আছে না কমপক্ষে একটু বন্ধ করে দেন কৃষ্ণ শক্তি তার না প্রবতন শ্রীচৈচন্দ্র মহাপ্রভু এই জড় জগতে আসলেন কি যদি গড় না হইত তবে কি হইত কেমনে ধরিত রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ ছাথুরীষা পরজ যুগতী ভাবের ভকাতি শকথি হই থাকা তো সেইখানে মহাপ্রভু ছাড়া আর কোন ব্যক্তি শক্তি নাই রাধা ভাব কৃষ্ণ প্রেম প্রচার শুধু চৈতন্য মহাপ্রভু করতে কারণ তিনি হচ্ছেন কৃষ্ণ এবং রাধার দুইশ্বর এবং পরমেশ্বরী জনের সম্মিলিত রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহ চৈতন্য মহাপ্রভুর প্রচা আছে যে আরাধ্য ভগব্রজেশম বৃন্দ রম্যাুপসন ব্রজ বধূবর্গে পিথা শ্রীমদ্ভাগ প্রমাণ পুম মহান শ্রীচত মহাপ্রভুমিদম থ্রীচৈতন মহাপ্রভু প্রচার হচ্ছে জে ভগবান আরাধা আছেন এবং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর উপাস হচ্ছেন ব্রজকৃষ্ণ কৃষ্ণের লীলায় বিশেষ করে তিন অপ্রাকৃত স্থলে আছে ব্রজধাম মাথুরা ধাম এবং দ্বারক ধাম এইসহ তিন ধামে কৃষ্ণের লীলা লীলা স্থান আছে মহাপ্রভুর প্রচার হচ্ছে যে এই তিনের মধ্যে ব্রজভূমি এবং শ্রীকৃষ্ণ লীলা যা ব্রজ ব্রজ ভূমিতেই সেই তো কৃষ্ণের শ্রেষ্ঠ লীলা সেই ব্রজ ভূমিতেই শ্রীকৃষ্ণের লীলা অতি মধুর হয় কৃষ্ণের স্বভাব মধুর আছে কিন্তু অতিমধুর্যিক মাধুর্য ব্রজ আছে। তো বৃন্দাবন এবং কৃষ্ণ অভিন্ন আছে উভয় উপাস আছে এবং ব্রজ ধামের মধ্যে চৈতন্য মহাপ্রভু প্রচার আছে ব্রজ গোপী দে ভাগবত এবং জীবনে সাবৎ খ্রিস্ট লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি এই হচ্ছে চৈচন্য মহাপ্রভুর প্রচার এবং মহাপ্রভু বলেন পৃথিবীতে আছে যত নাগরাদি গ্রাম সাবর্থ প্রচার হইবে মরোনাম যে আমার নাম কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম সারা পৃথিবীতে সকল গ্রামে সকল নাগরে প্রচারিত হবে এবং মহাপ্রভুর নামে প্রচারের সাথে সাথে অবশ্যই কৃষ্ণের নাম প্রচার হবে কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং তো যে চৈতন্য মহাপ্রভুর সংকীর ধর্ম সারা পৃথিবীতে প্রচারিত হবে সেটা মহাপ্রভুর ইচ্ছা ছিল এবং শিলপ্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গে প্রতিষ্ঠাত সেই ফলে আমরা এখানে আজকে উপাস্থিত আছে হরিকথা কীর্তন এবং শ্রবণ করে জন্য। যদি শিলপ্রভুপাত মহাপ্রভুর বাণী সারা পৃথিবীতে প্রচার করতেন না তো আজকাল ভারতেও এত উৎসাহ হত না কৃষ্ণ ভক্তির জন্য তো কালী কালে কালি কালে যুগ ধর্ম হরি সংকীর্তন কৃষ্ণ শক্তি বেনা নহে থ শুধুমাত্র কৃষ্ণ শক্তি সঞ্চারিত ব্যক্তিদের অধিকার আছে কৃষ্ণ ভক্তি প্রচার করাম প্রচার করবশই শিলপ্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর বিশেষ শক্তি সঞ্চারিত প্রতিনিধি ছিলেন মহাপ্রভুর তিনটা মুখ্য জীবনে আছে বাংলায় একটা আছে চৈতন্য চরিতা অমৃতা আর একটা আছে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতা অমৃতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরোচিত চৈতন্য ভাগবত শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বিরোচিত এবং চৈতন্য মঙ্গল লোচন দাসের দ্বারা বিরোচিত আছে তো এক মঙ্গলে ভবিষ্যৎ বাণী আছে যে মহাপ্রভুর সেনাপতি ভক্ত এই ধরা ধামে ধস্তিত হবে মহাপ্রভুর প্রচার খড়য সেই সেনাপতি ভক্ত হচ্ছেন শিল প্রভুপাত এই বিষয়ে কোন সন্দেহ হবে। কারণ প্রভুপাদের ছাড়া সেটা সঠিক কিন্তু আমরা যদি নিরপেক্ষ ভাবে বিচার করি তাহলে স্পষ্ট হবে যে মহাপ্রভুর সময় থেকে মতো মত মহান প্রচারক এই পৃথিবীতে হল না শিলপ্রভুপাত কৃষ্ণ ভক্তি প্রচার করেন তিনি বিশেষ করে ভগবত গীতা কথা দ্বারা কৃষ্ণ ভক্তি প্রচার করেন তো মহাপ্রভুর উদ্দেশ্য কি আছে বরজ যুবতী ভাবের প্রচার কর্তর কিন্তু দেশ কাল এবং পাত্র অনুসারে দেখলেন এই কবি যুগ পৃথিবীতে লোকেরা কৃষ্ণ ভক্তি থেকে অনেক দূর আছে অনেক দূর তো মহাপ্রভুর প্রেম কথা এতো উচ্চ আছে যে গরিয়া বৈষ্ণব কবিরা মহাপ্রভু প্রেম কথা এইভাবে বর্ণনা করেন দূর দুর্লভ প্রেম যে ব্রহ্মা ছতুর্মুখ ব্রহ্ম সৃষ্টিকর্তা ব্রহ্মা তো মহান পুণ্যবান ব্যক্তি আছে ব্রহ্মপদ প্রাপ্ত কর শুধুমাত্র সম্পূর্ণ পবিত্র লোকদের অধিকা থাকে ব্রহ্মপদ প্রাপ্ত করো খুবই সে ব্রাহ্মা পদ পদ প্রাপ্তি খুবই দুর্লভ আছে কারণ ব্রহ্মাণ্ডের মধ্যে শুধুমাত্র একটা আছে আর এইটা ব্রহ্মাণ্ড ভরে অনন্ত জীবগণ চৌরাশি লক্ষ জনতেই করে এই ভ্রমণ তো অনন্ত জীবের মধ্যে অনন্ত মানে প্রায় আর সংখ্যা আছে ভগবান জানেন কত জীব আছে জগতের মধ্যে আমরা গণনা করতে পারেন ভগবান জান আমরা জানে না কত জীব আছে তো অসংখ্য জীবদের মধ্যে শুধুমাত্র একটা সব চাইতে শুদ্ধ না ফুণবান সেই ব্রহ্মপদ প্রাপ্ত করতে পারে খুবই দুর্লভ আছে তো ব্রহ্মপদ দুর্লভ আছে কিন্তু ব্রহ্মা এই তো পুণ্যশালী হচ্ছেন তবু মহা প্রভু ও প্রেম প্রচার মহাপ্রভু প্রেম কথা ব্রহ্মারণ পুণ্য দার ভৌতিক পুণ্য ধারা কৃষ্ণ প্রেম উপলব্ধ হয় প্রভুপা দে উদ্দেশ্য ছিল অভিপ্রায় ছিল মহাপ্রভুর প্রেম প্রচার করা কিন্তু তিনি দেখলেন যে ভারতে সেই সময় শিলপ্রপাত উম পঁয়তাল্লিশ বছর আগে ভারত থেকে প্রস্থান করেন জাহাজে আমেরিকায় গেলেন তো আমেরিকা যাওয়ার আগে তিনি খুব ভারতে খ্রিস্ট ভক্তি প্রচার করা হলেও তো সকলে ভৌতিক উন্নয়নের জন্য মোহিত ছিল তো সেই রকম প্রচার এখনো সেই রকম প্রচার হচ্ছে যে ভারতে বাস্তব কল্যাণ হবে সকল কল্যাণ হবে এবং বিকাশ দ্বারা তো এইরকম পরিস্থিতিতে কৃষ্ণ ভক্তি প্রচার করা কঠিন কারণ কৃষ্ণ ভক্তির আছে আধ্যাত্মিক জ্ঞান এবং বৈরাগ্য এবং ভৌতিক বিকাশে বৃতি আছে ভৌতিক জ্ঞান এবং ভৌতিক আসক্তি তো শিলপ্রপাত দেখলেন যে এই ভারতে লোকের ভক্তি করে কিন্তু তারা অত উৎসাহী নেই তাদের বিশেষ উৎসাহ আছে ভৌতিক বিকাশের জন্য ভক্তিও করে এই ভগবান আমাদের আরো ঠাকা পাই সেদ্ধও এই রকম ভক্তি কিন্তু না ধানম না জানম না সুন্দরীম কবিতম বা জগদীশ কামায় মামে জন্মনি জন্মনিশ্বরে ভাবৎ ভক্তির হইতু কি সেই রকম প্রার্থনা কর জন্য বহুত আন্তরিকভাবে খুব কম লোক ছিল যে হে ভগবান জগদীশ এই জায়গা তোমার আছে তো এই জগতে মধ্যে অনেক ধন আছে অনেক জন আছে অনেক সুন্দরী আছে অনেক কিছু আছে কিন্তু ওই সকল আমি চাই না আমি শুধু এই চাই যে এই আমি প্রতি জন্মায় মানে মুক্তির জন্য আমি প্রার্থনা করছি না প্রতি জন্মায় আমি সুযোগ পাবো তোমা সেই বর তো এই হচ্ছে শুদ্ধ ভক্তি তো শুদ্ধ ভক্তি যা মহাপ্রভুর প্রচার আছে তা পালন করা খুব কম লোকজন মহাপ্রভুর সর্বোত্তম অবদান আছে কৃষ্ণ প্রেম ভক্তি ব্রজ ভক্তি ব্রজ গোপী দেয় ভক্তি কিন্তু যতক্ষণ পর্যন্ত লোকেরা যেকোনো কিছু ভৌতিক বস্তু থেকে আসাত্ত থেকে ততক্ষণ পর্যন্ত এই কৃষ্ণ প্রেম ভক্তি অনেক দূরে থাকে তো এই দুই স্রোত ভৌতিক আকাঙ্ক্ষা এবং কৃষ্ণপ্রেম প্রাপ্তি তো এক সাথে থাকতে পারে না তো শিলপ্রহ চাইলেন বিদেশে প্রচার কর তো একটা কারণ ছিল যে তিনি যুবকালে তার গুরুপাদ মা শিলভক্তি শ্রী ধশ্বর ঠাকুর থেকে আদেশ পাইয়াছেন বিদেশে প্রচার করে আরেকটা কারণ ছিল যে শিলপ শিলপ্রভাত ছাইলেন মহাপ্রভু ভবিষ্যৎবাণী পূর্ণ কর আরেকটা কারণ ছিল যে তাদের অভিজ্ঞতা ছিল যে করলেও খুব কম লোক ভারতের প্রায় নাই যে প্রস্তুত ছিল মহাপ্রভুর প্রেম বাণী গ্রহণ কর মহাপ্রভুর প্রেম বাণী কথা শোনার জন্য লোক আছে যেমন আমি প্রথমে জিজ্ঞাসা করেছি। আপনারা কি কথা আপনারা সকলে উৎসাহী ছিলেন প্রেম কথা শোনার জন্য কিন্তু প্রেম অনেক দূরে থাকবে আমরা যদি সর্বপ্রথমে ইন্দ্রিয় সংযম না করে সেই জন্য শিলপ্রপাত বিদেশে গিয়ে ভগবত গীতা কথা অনুসারেই প্রচার কর তিনি সবাইকে বলেন না যে গোপি ভাব অনুভাব করো তিনি সকলকেই বলেন যে এই কৃষ্ণ হচ্ছেন রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন্দ গিরিবর ধারী যশোধ নন্দন ব্রজজন বলে। কিন্তু কিভাবে কুঞ্জ বিহারে শিব প্রাপ্ত করা যায় তো সেই প্রচেষ্টায় শুরুতেই শুরু করতে হবে যে সব প্রচেষ্ট গেল তো আইনস্টাইন কে ওই শিক্ষক তো কি শিখে দিলেন টু প্লাস তো আরম্ভে আমাদের আরম্ভ করতে হবে তো ভগবদ গীতা হচ্ছে যেহেতু জ্ঞান সেই জন্য আমাদের ভগবত গীতা জ্ঞানকে অবহেলা করা উচিত নয় কারণ আধ্যাত্মিক জ্ঞান সব রকম ভৌতিক জ্ঞানে অনেক উর্ধ আছে প্রথম উপদেশ কি আছে হে কৌমারং বঙ্গহান ধীর নম হা শ্রীকৃষ্ণ সর্বপ্রথমে আজকে বলেন যে এই যে কোনো ভৌতিক শরীর পরিবর্তনশীল হয় সে বৃদ্ধাবস্থে আরেকটা পরিবর্তন হচ্ছে সেটা মৃত্যু বলে কিন্তু মৃত্যু সেটা কি সেটা শুধু দেহা পরিবর্তন করে সেটাও একটা পরিবর্তন আত্মায শরীর মধ্যে বিরাজমান আছেন সেইকান্ত নিরার্থ শরীর ছেড়ে অন শরীরে প্রবেশ করেন তারপর শিশু শিশুকাল যুব বৃদ্ধা বৃদ্ধা বস্তা মৃত্যু তো শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে ধীরস্থ এইসব পরিবর্তন দেখে ধীরা ধীর যান মোহিতা হয় না তো এই হচ্ছে এই আধ্যাত্মিক জীবনে প্রবেশ এই কথা বুঝো যে শরীর এবং আত্ম ভিন্ন আছে এবং আইনস্টাইন অত বড় বৈজ্ঞানিক হলেও তো সেই জ্ঞানে অবগত ছিলেন না তো আপনারা যদি এই শ্রীমদ ভগবত গীতা তাহলে বলতে পারি আমার সাহস আছে এই কথা বলে যে আমি আইনস্টাইন থেকে বড় সায়েন্টিস্ট আছে কারণ শিলপ্রপাদে কৃপায় আমার ্থিক জ্ঞান আছে আইনস্টাইন তো জানেন নাই যে আত্মা এবং শরীরের মধ্যেই একদম পার্থক্য আছে তো এই হচ্ছে প্রাথমিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান এবং এই কথা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই ইন্দ্রিয় সুখের জন্য চেষ্টা করব না কারণ ভৌতিক ইন্দ্রিয় আছে কিন্তু আমরা শরীরের নাই আমরা আত্ম তো আমরা যদি ইন্দ্রিয় তর্পণের জন্য কোনো কিছু চেষ্টা করি তাহলে স্পষ্ট আছে যে আমরা সাক্ষাৎ করি নেই যে আমরা শরীর থেকে ভিন্ন আছি তো বিদেশে অধিকাংশ ব্যক্তিরা যাদের মধ্যে শিলপ্রপাত প্রচার করে তারা কৃষ্ণ নাম ও একবার জীবনের মধ্যে শুনে না ভাগবত গীতা কি আছে তার একবার জীবনের মধ্যে শুনে না সেই জন্য প্রপাদ আরম্ভে তার শিক্ষা প্রদান করে কিন্তু এই দেশে লকেরা কৃষ্ণ নাম জানলেও ভগবত গীতা নাম জানলেও তো গীতা মধ্যে কি শিক্ষা আছে তো জানে না গর্ হিন্দু হায় গু হীতা শ্লোক হাম মাল নেই তো শরম সে কহো জানে না গীতা মধ্যে কি আছে তো হিন্দু ধর্ম সেম দে মারা হিন্দু এই শব্দ বেদ পুরান রামায়ণ মহাভারত এই শব্দ তো নাই কারণ এই তো শব্দ। শ্রীকৃষ্ণ বলেন যে আমাদের এখনো ভৌতিক উপাধি নাই আমরা শরীর নাই তো তা থেকে আমরা বুঝতে পারি amra আমরা আমরা হিন্দু নাই আমরা বেঙ্গালী নাই আমরা অবেঙ্গালি নাই মেরা ভারত মাহান কিন্তু ভারত তো তুমারা নেই হে আমি কে আমার আসল পরিচয় কি জীবের স্বরূপ হয় কৃষ্ণে নেত্য দাস আমরা সকালী কৃষ্ণ দাস তো এইসব শিক্ষা ভাগ গীতে থেকে আমাদের বুঝতে হবে শিলপ্রপাত সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করেন এবং যারা তার কাছে আসলেন শিষ্য হতে তো সেই সকল লোককে শিলপ্রভাত বিশেষ করে ইন্দ্রিয় সংযমে কথা বলে কারণ ভক্তিরা ঠাকুরের ভাষায় কাম ক্রোধ লোভ মোহামদাদিষ্টৃষ্ণ রাধা কৃষ্ণ প্রেম লীলা সম্বন্ধে আমরা কথা বলতে পারি পারে কিন্তু যদি হৃদয়ের মধ্যে কাম ক্রোধ লোভ ইত্যাদি চলছে তাহলে সেই কথা তো শুধু কথা হবে উপলব্ধি হবে না তো আধ্যাত্মিক জীবনে প্রথম কার্য প্রথম বিছা হচ্ছে ইন্দ্রিয় গল সংয খর তো সেই সব খর জন্যে কঠোর খর খরকার ছাপ্রভুর কৃপায় আমরা যদি এই কৃষ্ণ ভক্তি সাধনা পালন করে তাহলে আপন থেকে ইন্দ্রিয় সকল দমিত হবে তো শিলপ্রপাত আমাদের এই খুব সুন্দর এবং ব্যবহারিক প্রথা দিলেন যারা দীক্ষিত ভক্ত শিলপ্রপাদে আছে। তার কম্পকে প্রতিদিন হরি কৃষ্ণ মহামন্ত্র মন্ত্র জপ করেন ষোলমালা হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরি রাম হরি রাম রাম রাম হরি হরি এবং চার নিয়ম পালন করেন। চার নিয়ম হচ্ছে কোন রকম আমি শাহ না খাওয়া আসলে এই কৃষ্ণের ভক্তরা তো শুধু কৃষ্ণ প্রসাদ সেই বন করে প্রসাদ ছাড়া তার কৃষ্ণা অমলেট মাটন খাটলেট চিকেন টিকি ভালো লাগে না কৃষ্ণা শুধ শাখাহারে আছেন সেই জন্য আমরা ও কৃষ্ণের কিঙ্কর হয়ে আমরা শুধু কৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ রূপে আমরা গ্রহণ করি আরেকটি নিয়ম আছে যে আমরা কোন রকম নেশা খাই না গুটকা সিগারেট ভাই বেঙ্গালির হিন্দি বল স্ত্রী এর জন্য অবৈধ পুরুষের সঙ্গে মানে সকলে তো আসি হবে না কিন্তু এই স্ত্রী সম্বন্ধ ধর্ম অনুসারে হারেছে মানে বিবাহ মধ্যে এবং কোন রকম জুয়া খেলা লটারি ভক্তরা করে না তারা সবসময় কৃষ্ণের সেই ভাই যুক্ত থাকেন এবং এইভাবে এইসব নিয়ম পালন করে থাকে এবং কৃষ্ণ নাম জপ করে থাকে তারা কোন রকম ইন্দ্রিয়াণে আকৃষ্ট হয় না তো এই হচ্ছে আরম্ভ এবং আশা করি দিন আসবে যে আমরা সকলে অধিকা পাব কৃষ্ণের গোপন খুঞ্জ লীলা কথা কীর্তন এবং শ্রবণ করার জন্য চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র সাড়ে তিন জনের সাথে এইসব কথা আলোচন করেন সাড়ে তিনজন সাড়ে তিনজন আর তো তো কি তো তিনজন ছিলেন রামানন্দ রায় স্বরূপ দামদা এবং সিকি মাহিতি এবং আধা জন ছিল মা দেবী বৃদ্ধ বোন তো আদা বলছে মনে হয় কারণ হতে পারেন না মহিলাদের সাথে তো সেই জন্য সেই রকম ভাবে চৈতন্যের চার চেয়ে এলাকা আছে কিন্তু ব্যাপার আছে যে চৈতন্য মহাপ্রভুর অনেক অনেক শুদ্ধ ভক্ত ফার্সদগণ ছিলেন তবু মহাপ্রভু রাধা কৃষ্ণ প্রেম ভাব লীলা সাথে আলোচনা করে এ ব্যাপক খুব উষ্ণ আছে সেই জন্য আমরা শিলপ্রপাদের আদাস অনুসারে এইরকম হারি কথা বলে যা আমাদের স্তরের জন্য যোগ আছে তো আমরা যদি ঠিক মতো কৃষ্ণ ভক্তি সাধনা পালন করে সব নিয়ম পালন করে এবং চেষ্টা করে কৃষ্ণ করতে। তো আস্তে আস্তে গুরু এবং কৃষ্ণের কৃপায় আমরা অধিকা প্রাপ্ত হব। মহাপ্রভুর পূর্ণ কৃপা লাভ করার জন্য তো মহাপ্রভুর পূর্ণ কৃপা কিভাবে মহাপ্রভু বলেন পৃথিবীতে আছে প্রচার নাম। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হয় এই দেশ মহাপ্রভুর সেবা হয় বিশেষ করে এই যুগে বিশেষ করে শিল প্রভু পা ভক্তি প্রচার করা পরে মহাপ্রভুর সেইভাবে বিশেষ করে হয় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম প্রচারে তো আপনারা যদি চেষ্টা করুন এই প্রচেষ্টায় সাহায্য করে তাহলে আপনারা মহাপ্রভুর কৃপা পাবেন গর্ণিতায় কৃপা পাবেন তো নিতাই করুণ হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে তো নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা কি করে লাভ করতে পারে। তো মহাপ্রভু শ্রীকৃষ্ণ সেখান নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন কৃষ্ণ ভক্তি প্রচার কর বিশেষ করে বেঙ্গালীদের মধ্যে মহাপ্রভু নবদ্বীপ থেকে পুরী গেলেন এবং পুরীতেই নিবাস করেন এবং মহাপ্রভু নিত্যান্দ প্রভুকে আদেশ দিলেন তো আমি এখানে এসেছি তুমি সেখানে এবং সেখানে প্রচার করো তো নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা লাভ করতে পারি যদি আমরা কৃষ্ণ ভক্তি প্রচার করি বিশেষ করে বেঙ্গালীদের মধ্যে সেটা নিত্যানন্দ প্রভুর আদেশ ছিল চৈতান্য মহাপ্রভু থেকে তো আপনার সকলে খ্রিস্ট ভক্তি প্রচার করতে পারেন আপনারা ওই ভক্তি বৃক্ষ ভক্তি বৃক্ষ আয়োজনে লোকদের আমন্ত্রণ করতে পারেন আপনারা আপনাদের নিজে নিজে এলাকায় সকল উপস্থিত কৃপা লাভ করা যায় গণিতায় খুব প্রসন্ন হবেন এবং এইভাবে তাদের কৃপা পেয়ে আস্তে আস্তে আমরা মহাপ্রভু পূর্ণ কৃপা আমরা সকল ভৌতিক আকাঙ্ক্ষা থেকে মুক্ত হবে এবং আমরা অধিকার বড়জ যুবতী ভাবের ভক্তি এই খুবই সুখ ঊর্ধ্ব প্রেমময় কথা বোঝার জন্য কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা যদি চেষ্টা করি সেই সব কথা বুঝতে তো সেটা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত মনে কাম ক্রোধ লোভ ইত্যাদি আছে ততক্ষণ পর্যন্ত অতি শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির ব্রজ ভক্তি বুঝতো সম্ভব নাই সেই আমরা প্রণাম করে কিন্তু আমরা অনধিকারী হয়ে শ্রেষ্ঠ করে না সেই খুঞ্জেই প্রবেশ করো বল আমরা ব্রজ নিকুঞ্জে প্রবেশ করতে পারে না আমাদের বল নাই সেখানে প্রবেশ করার জন্য তো মহাপ্রবুর উপদেশ আছে চুনা দি শুনি চেনা তো অতি নম্রতা হচ্ছে ভক্তি তো নম্রতা ভাবে আমরা যদি খ্রিস্ট সেবা করি তাহলে আসবে যা মধ্যে আমরা আমাদের সকল কিছু হবে কৃষ্ণ প্রাপ্তি হয় শ্রী গুরু চরণের আমাদের সকল আধ্যাত্মিক ইচ্ছা পূর্ণ হবে গুরু এবং কৃষ্ণের কৃপা থেকে নিজে আহ আমরা কিছুই করতে পারি না হরে কৃষ্ণ এখনো প্রশ্ন যদি থাকে তো জিজ্ঞেস করুন সকালে আনন্দ পাইছে আশা করে কৃষ্ণা খুশি হবেন এইসব কথা বলা এবং শুন্য থেকে উম আচ্ছা জর সাইনা মাইকটা দাও তারপরে যখন নাকি আমন্ত্রণ করি যে ভক্ত সংঘ করার জন্য আমাদের ক্লাসে আসার জন্য সেইখানে দেখা যায় যে তাদের বিভিন্ন রকম বাহানা শুরু হয়ে যায় যে না সময় না ঠিক আছে আজকে খাওয়া আছে, কাউকে কাজ হবে কাজ হবে এভাবে সারা সারা জীবন এভাবে চলে যায় কঠিন আছে কারণ বেশি লোকদের আসল কোন রুচি নাই ভক্তিতে যারা গঙ্গা নিকটে থাকে সেই রকম লোক তো কখনোই গঙ্গে স্নান করে না তো কি করে তো সেই রকম প্রসাদ দেন এবং এই যেমন আপনার হাতে ভগৎগীতা যথাযথ আছে তো আপনার অফিসে সেই উপরে রাখুন এবং খুব ভালো সম্ভাবনা আছে যে কিছু লোক সেটা দেখতে অনুরোধ করবেন য করে তো হবে না কারণ সকলে অহংকার আছে আমার দরকার নেই আমার জন্য ভক্তি করা কোন দরকার আমি অত নিচের জন্য তো ভগবত গীতা রাখুন প্রতিদিন সবাইকে এক একটু প্রসাদ দেন সেটা আমার প্রস্তাব আর কোনো প্রশ্ন নাই Krishna, Hare Krishna, Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Rama Hare Hare.